আবু হুরাই রাহ রদাহতালু হতে বর্ণিত তিনি বলেন আমার খলিল ও বন্ধু নাবী সাল্লাল্লাহ সাল্লাম আমাকে তিনটি কাজের ওয়াসিয়াত অর্থাৎ বিশেষ আদেশ করেছেন মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করব না তা হলো এক প্রতি মাসে তিন দিন সিয়াম শ্যাম দুই জুহা এবং তিন বিতর সালাত আদায় করে সহন করা